ংশ দ্বিতীয় পরিচ্ছেদ স্ত্রীলোক লইয়া সাধন শ্রীরামকৃষ্ণের পুনঃ পুন নিষেধ ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিভাবে কথা বলিতেছিলেন শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা ময়ূর পাখাতে জনি যোনিচিহ্ন আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন তাই দেখো রাসমণ্ডলে তার মেয়ের বেশ নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না প্রকৃতিভাব হলে তবে রাস তবে সম্ভোগ কিন্তু সাধুকের অবস্থায় খুব সাবধান হতে হয় তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয় এমন কি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই অনেকটা নির্ভয় ছাদে একবার উঠতে পারলে হয় উঠবার পর ছাদে নাচাও যায় সিঁড়িতে কিন্তু নাচা যায় না আবার দেখো যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তার আর ত্যাগ করতে হয় না ছাদও ইট চুন সুরকির তৈয়ারি আবার সিঁড়িও সেই জিনিসের তৈয়ারি যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয় ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে আর তত ভয় নাই কথাটা এই বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা কর বহির্মুখ অবস্থায় স্থুল দেখে অন্নময় কষে মন থাকে তারপর সূক্ষ্ম শরীর লিঙ্গ শরীর মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে তারপর কারণ শরীর যখন মন কারণ শরীরে আসি তখন আনন্দ আনন্দময় কোষে মন থাকে এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্যদশা তারপর মন লীন হয়ে যায় মনের নাশ হয় কারণে নাশ হয় মনের নাশ হলে আর খবর নাই এইটি চৈতন্যদেবের অন্তর্দশা অন্তর্মুখ অবস্থা কীরকম জানো দয়ানন্দ বলেছিল অন্দরে এসো কপাট বন্ধ করে অন্দর যে এসে যেতে পারে না আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম লালচে রংটাকে বলতুম স্থূল তার ভিতর সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম সব ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতুম কারণ শরীর ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে একটি লক্ষণ মাথায় পাখি বসবে জড়ো মনে করে কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। তাকের অর্থাৎ বেদির উপর কজন বসেছে কেশব মাঝখানে বসেছে দেখলাম যেন কাষ্ঠবধ সেজুবাবুকে বললুম দেখো ওর ফাতনায় মাছ খেছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুণ মনে করেছিল হয়ে গেল চক্ষু চেয়েও ধ্যান হয় কথা হচ্ছে তবুও ধ্যান হয় যেমন মনে করো একজনের দাঁতের ব্যায়ামও আছে কন কন করে ঠাকুরদের শিক্ষক আজ্ঞে ওটি বেশ জানি হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ গো দাতের ব্যায়াম যদি থাকে সব কর্ম করছে কিন্তু দরদের দিকে মনটা আছে হলে ধ্যান চোখ চেয়েও হয় কথা কইতে কইতেও হয় শিক্ষক পতীত পাবন নাম তাঁর আছে তাই ভরসা তিনি দয়াময় শ্রীরামকৃষ্ণ শিখরাও বলেছিল তিনি দয়াময় আমি বললুম তিনি কেমন করে দয়াময় তা তারা বললে কেন মহারাজ তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্য এত জিনিস তৈরি করেছেন আমাদের মানুষ করেছেন আমাদের পদে পদে বিপদ থেকে রক্ষা করছেন তা আমি বললুম তিনি আমাদের জন্ম দিয়ে দেখছেন খাওয়াচ্ছেন তা কি এত বাহাদুরি তোমার যদি ছেলে হয় তাকে কি আবার বামুনপাড়ার পাড়ার লোক এসে মানুষ করবে শিক্ষক আজ্ঞা কারু ফস করে হয় কারু হয় না এর মানে কি শ্রীরামকৃষ্ণ কি জানো অনেকটা পূর্বজন্মের সংস্কারিতে হয় লোকে মনে করে হঠাৎ হচ্ছে একজন সকালে একপাত্র মদ খেয়েছিল তাতেই বেজায় মাতাল ঢলা ঢলি আরম্ভ করলে লোকে অবাক এক পাত্রে এত মাতাল কেমন করে হলো একজন বললে ওরে সমস্ত রাত্রি মদ খেয়েছে হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে লোকে অবাক একটা বানর এসে সব পুড়িয়ে দিলে কিন্তু আবার বলেছে আদতক কথা এই সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল আর দেখো লালাবাবু এত ঐশ্বর্য পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয় আর রানী ভবানী মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান ভক্তি শেষ জন্মে সত্যগুণ থাকে ভগবানে মন হয় তার জন্য মন ব্যাকুল হয় নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে কৃষ্ণদাস পাল এসেছিল দেখলাম রজগুণ তবে হিন্দু যুত বাইরে রাখলে একটু কথা কয়ে দেখলুম ভিতরে কিছুই নাই জিজ্ঞাসা করলুম মানুষের কি কর্তব্য তা বলে জগতের উপকার করব আমি বললুম হেগা তুমি কে আর কি উপকার করবে আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে নারায়ণ আসিয়াছেন ঠাকুরের ভারী আনন্দ নারায়ণকে ছোট খাটটির উপর পাশে বসাইলেন গায়ে হাত আদর করিতে লাগিলেন মিষ্টান্ন খাইতে দিলেন আর সস্নেহে বললেন জল খাবি নারান মাস্টারের স্কুলে পড়েন ঠাকুরের কাছে আসেন বলিয়া বাড়িতে মার খান ঠাকুর সস্নেহে একটু হাসিতে হাসিতে নারায়ণকে বলছেন তুই একটা চামড়ার জামাকর তাহলে মাললে লাগবে না ঠাকুর হরিষকে বললেন তামাক খাবো। আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন হরিপদ সেই পাতানো মা এসেছিল আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি ওদের ঘোষ মত আমি তাকে জিজ্ঞাসা করলুম তোমার কেউ আশ্রয় আছে তা বলে হাঁ অমুক চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আহা নীলকণ্ঠ সেদিন এসেছিল এমন ভাব আরেকদিন আসবে বলে গেছে গান শোনাবে আ যদি কে নাচ হচ্ছে দেখো গে যাও না রামলালকে তেল নাই যে कोई तेल भाड़े तो नहीं